উরওয়া রহমাতুল্লাহ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন লোকেরা আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লামকে হাদিয়া প্রদানের জন্য আয়সা রদে আলাহু তাল্লাহা এর গৃহে তার অবস্থানের দিন হিসাব করতেন আয়সা রদেলাহ তাল্লা বলেন একদা আমার সঙ্গিনীরা উম্মু সালামা রদে আলাহু তাল্হা এর নিকট সমবেত হয়ে বললেন হে উম্মু সালামা আল্লাহর কসম লোকজন তাদের উপ ঢৌকনসমূহ প্রেরণের জন্য আয়সা রাজে আলাহুতাল্হা এর গৃহে অবস্থানের দিন গণনা করেন আইসা রাজের মতো আমরাও কল্যাণ আকাঙ্ক্ষা করি আপনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলুন তিনি যেন লোকদেরকে বলে দেন তারা যেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম যেদিন যেখানেই অবস্থান করেন সেখানেই তারা হাতিয়ে পাঠিয়ে দেন উমু সাল্লামাহদেল্লাহ তাল্লাহা বলেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলসাল্লামের সঙ্গে এ বিষয় উল্লেখ করলেন উমু সাল্লামাহদুল্লাহাল্হা বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার কথা শুনে মুখ ফিরিয়ে নিলেন পরে আমার গৃহে অবস্থানের জন্য পুনরায় আসলে আমি ওই কথা তাকে বলি এবারও তিনি মুখ ফিরিয়ে নিলেন তৃতীয়বারেও আমি ওই কথা তাকে বললাম তিনি বললেন হে উম্মু সালামা আয়সা রাজে আল্লাহ তু এর ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না আল্লাহর কসম তোমাদের মধ্যে আয়শা রাজে আল্লাহ ছাড়া অন্য কারো সজ্জায় সাহিত থাকাকালীন আমার উপর ওয়াহি নাজির হয়নি